বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على النبي الامين محمد ابن عبد الله عليه افضل الصلاه وازكى التسليم وعلى اله وصحبه ومن دعا بدعوته ومن نهى من هجاه وسلك سبله الى يوم الدين اللهم اجعلنا معهم ببنك وكرمك يا اكرم الاكرمين धाराकुषना कबीरा गुना गुके लिए कारण कबीरा गुना आज द्वारा अनेक भाव हमें अवहलार कारण करा जानार कारण करवश वरतो আর এই আমাদের এই উদ্যোগ যাতে পরস্পর পরস্পরকে জানাতে পারি কারণ একজন সত্যি জেনে থাকো তা পৌঁছে দাও আমার পক্ষ থেকে সবাইকে রব্বুল আলমিন আর হাবিবের নির্দেশনা নির্দেশ সিয়ত করা অন্তিম উপদেশ দেয়া কল্যাণের ব্যাপারে ভালোর ব্যাপারে মন্দ থেকে বাঁচে থাকার ব্যাপারে আর এই জন্যই আমাদের উদ্যোগ এবং আয়োজন আমাদের এই আয়োজনকে কবুল করুন আমাদের প্রত্যেককে পরস্পরের অভিভাবক ওলি হিসেবে কবুল করুন এবং আমরা যাতে নিজেরা পরস্পর পরস্পরে ভালো কাজে উদ্বুদ্ধ করতে পারি মন্দ থেকে একজন আরেকজন নিষেধ করতে পারি তবুল আলমিন এমনটাও তৌফিক দিন আমিন বন্ধুগণ আজকে আমরা একটি কবিরা গুণা আলোচনা করব আর তা হলো প্রতিবেশীর সাথে হক নষ্ট করা অথবা প্রতিবেশীকে কষ্ট দেয়া আল্লা সফা আনহত আলা আমাদেরকে সামাজিক জীব করে তৈরি করেছেন একা একা কেউ জীবন যাপন করতে পারে না অনেকের সাথে মিশে এক সাথে সমাজবদ্ধ হয়েই আমাদের থাকতে হয় আর সমাজবদ্ধ জীবনে আল্লা সফা আনহত আলা আমাদেরকে সামাজিক জীব করে তৈরি করেছেন একা একা কেউ জীবন জীবনযাপন করতে পারে না সমাজবদ্ধ হয়ে থাকতে হয় আর সমাজবদ্ধ হয়ে থাকা মানেই হলো একজন আরেকজনের কাছে থাকা একজন আরেকজনের প্রতিবেশী হওয়া একজন আরেকজনের সহমর্মী হয়ে বিনিশুতায় গাথা বাস্তবতায় নিজের জীবন পরিচালনা করা একাকে কেউ টিকতে পারে না থাকতেও পারবে বরং সমাজ থেকে আলাদা হয়ে যাটা অপরাধ সমাজ থেকে আলাদা থাকা শাস্তি পরিবেশ আর প্রতিবেশী পক্ষ থেকে আলাদা হয়ে জীবন যাপনটা কষ্ট এবং বেদনার বন্ধুগণ তাই সমাজবদ্ধ জীবন যাপনে প্রতিবেশীর সৌহার্দ্যপূর্ণা হে লিপ্ত যেকোনো ভাবে প্রতিবেশীর হক নষ্ট হওয়া কোনো উপায়ে প্রতিবেশীর সাথে দুরাচারিতা দুষ্টামি করা যে কোনো উপায়ে প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্ক হওয়া কবির আগুনা কিন্তু আজ আমাদের প্রতিবেশিত্ব আর প্রতিবেশীরা আমাদের দ্বারাই বেশি কষ্ট বেদনা আর দুঃখ পাচ্ছে এই জিনিসগুলো যদি আমরা ব্যাখ্যা করি এক এক করে যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই আল্লাহ করিমে প্রতিবেশীর প্রসঙ্গ ডাইরেক্ট বলেছেন প্রতিবেশী আর প্রতিবেশী বলতে গিয়ে ডাইরেক্ট প্রতিবেশী যার বলতে গিয়ে যার ঘর যার বাসস্থান আমার বাসস্থানের পাশে যার অবস্থান আমার অবস্থানের পাশে যে বাড়ি বানিয়েছে আমার বাড়ির পাশে এইভাবে পরস্পর স্থায়ী টিকা নাই অথবা অস্থায়ী টিকা নাই বসবাস করতে গিয়ে পাশাপাশি থাকা এর নাম হলো প্রতিবেশিত এটা প্রতিবেশী আর একজনের উপর একজনের অধিকার রয়েছে কখনোবা বা প্রতিবেশী হয় রক্ত সম্পর্কীয় আত্মীয় বটে তাই প্রতিবেশী মানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটাও দায়িত্ব আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করাটাও কবিরা গুণা তো প্রতিবেশী যখন আত্মীয় হয় তখন তার অধিকার হয়ে যায়। আর কখনো অনাত্মীয় প্রতিবেশীও হতে পারে অনাত্মীয় প্রতিবেশী হলেও প্রতিবেশীর অধিকার প্রতিষ্ঠিত আবার কখনো হয়তো বা নিজের বাসস্থান স্থায়ী ঠিকানা নয় হয়তো কোথাও যাচ্ছি ভ্রমণে তখনও কিন্তু সাহেব বিলজাম। আমার পাশে দীর্ঘ ভ্রমণ যে করছে তারও একটি অধিকার রয়েছে আমার উপরে কেন রব্বুল আরমিন তা খুটে খুটে বলেছেনমিন শব্দ উল্লেখ করে করে দীর্ঘ সফরে সহযাত্রী সেও এক প্রতিবেশী বাড়িগর বাসস্থান ঠিকানায় পরস্পর পরস্পরের প্রতিবেশী এটাও একটি প্রতিবেশী আবার প্রতিবেশী আত্মীয় হতে পারে প্রতিবেশী অনাত্মীয় হতে পারে যে দিক থেকেই প্রতিবেশী হোক না কেন প্রতিবেশীর অধিকার প্রতিষ্ঠিত এবং প্রতিষ্ঠা করে গিয়েছেন বলেছেন প্রতিবেশী ব্যাপারে এতটা অসিয়ত করেছেন এতটা সতর্ক করেছেন সাবধান করেছেন হাত্মা জনন্তু এমনকি রসুল হোসেন বলছেন আমি ধারণা করছিলাম যে প্রতিবেশীকে মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারের অংশ দিয়ে দেওয়া হয় কিনা রসুল বলেছেন মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকার কেবল তার রক্তের সম্পর্কদের জন্যে নির্ধারিত আত্মীয়দের জন্যে কিন্তু রসুল সাল্লাহ তালা আলী জিবরিল আলী হিসালু আসাল্লামের অসিয়তকে এতটা গুরুত্ব দিয়েছেন আর জিবরিল আলী হিসালু আসসালাম এত বেশি গুরুত্ব সম্পন্ন করেছেন অসিয়ত করেছেন প্রতিবেশীর ব্যাপারী এবং রসুলাম বলেছেন আমার ধারণা হয় জিবরিল যেভাবে অসিয়ত করেছেন রবুল আলমিন এমন বিধান নাজিল করেন কিনা যে প্রতিবেশী মৃত ব্যক্তির সম্পত্তির অংশ পান বন্ধুগণ আমরা কি আস্থা অনুভব করি শুধু তাই না আমরা তো অনেকেই নামাজ রোজা হোজ, জাকাত এই নির্দিষ্ট কিছু আমলকে নির্ধারিত কিছু কায়িক শ্রম অথবা অভ্যাসকে ইসলাম বলে ঘোষণা করতে চাই কিন্তু জেনারাখা উচিত নামাজ রোজা হস জাকাত ইবাদ সুলকলায় পূর্ণ হওয়ার জন্য অগ্রিম কিছু কাজ করা বাধ্যতামূলকেরিমে অনেকগুলো আয়তে রব্বুল আলমিন ভেঙ্গে ভেঙ্গে তা বলেছেন এবং ভেঙ্গে ভেঙ্গে আলাদাভাবে রব্বুল আলমিন নামাজ রোজা হস জকাত ইবাদত গুলোর সুলকলায় পরিপূর্ণ হয়ে সমাজীবনে এর উপকার পেতে পরকালীন জীবনে এর প্রতিদান হিসেবে জান্নাত পাওয়ার জন্যে ভূমিকা হিসেবে কিছু কাজ করতে বলেছেন আর এর মধ্যে অন্যতম হলো প্রতিবেশীর হক আদায় করা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করা যেমন একটি আয়াত দিয়ে যদি আমরা দেখি আর পশ্চিমে কেবল মাথা ঠুকরালা না পূর্ব পশ্চিমে মাথা ঠুকরানুর মধ্যেই কেবল পুণ্য নয় বরং রবীন্দ্র যদি সত্যি পূর্ণ নেয় জগতে নিজেকে করতে চাও প্রথম আল্লাহ ভালোবাসায় নিজের কষ্টার্জিত সম্পত্তি দাও তালমা আল আল্লাহ হবিল করবা নিকটতম জনকে এ দাবিল করবা মানে নিকটতম জন নিকটতম প্রতিবেশী বটে কারণ প্রতিবেশী যারা তারা আত্মীয় থাকে প্রতিবেশী আত্মীয়ের মধ্য থেকেই হয় আর যদি অনাত্মীয় প্রতিবেশীও হয় তবু তার প্রতি ভালোবাসা ইমানের এই পাঁচটি বিষয়ের পরে ষষ্ঠ আর এই ভালোবাসা দেখানোর প্রথম দায়িত্বেরবল বলছেন সম্পদ নিজের কষ্টার্জিত সম্পদ তাকে দাও তার বিপদ মুক্তির জন্য তার অভাব দূর করার জন্য তার পেটের খাবার পাওয়ার জন্য এর প্রতি ইমান সে যেন তার প্রতিবেশীর প্রতি সম্মান করে প্রতিবেশীর মর্যাদা রক্ষা করে शीर प्रति दयाद्र है प्रतिबीसये से गुरुत् मर्जदा देना पुण्य भलो क्च निकटतम जन तार निजे कष्टार्जित सम्पद देवे एतिम होतीम के मिसकिन हिसकिन के যদি কেউ মুসাফির হয় মুসাফিরকে দিতে হবে ও কেউ যদি হাত পা সত্য মুক্তির জন্য তুমি কায়েম করবে সালাত আর দেবে জাকাত বন্ধুকন তাহলে দেখুন নামাজ কায়াত প্রদান तुले मानीार्थ नाम जकान अति गुरुत्वपूर्ण एक विषय मुहम्मद रसूल सोल्लामे सी पेट पूरे खे घुमलो अथच तरह क्षुधार्त সে ইমানের দাবি করা উচিত তো সে জাননাতে যাওয়ার কামনা করা উচিত নয় সে ইমানদার নয় বলেছেন সে আমার দলভুক্ত নয় প্রতিবেশী প্রতিবেশীর হক এত বেশি আর প্রতিবেশীর অধিকার আদায় না করা কবিরাগুনা বন্ধুগণ আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত আজ আমরা কে কদ্দুর প্রতিবেশীর প্রতি দয়াদ্রব প্রতিবেশীর প্রতি ভালো আচরণ করি প্রতিবেশীর হক দেখি যদি তা না হয় কবিরাগুনা আমরা সামগ্রিকভাবে প্রতিবেশীর সাথে দুরাচারিতা দুষ্টামি অপরাধ করে কবিরা গুনায় লিপ্ত আর তাই অনেক নামাজ রোজা হকাতা এবং তার রসুল সতর্ক করেছেন সাবধান করেছেন প্রতিবেশীর ব্যাপারে আসুন না আমরা সবাই মিলে ব্যাপারে সতর্ক হই বন্ধুগণ এই বিষয়টি নিয়ে আমরা আরও কথা বলব তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দুজানাদবী আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের আন্তরিক মুবারকবাদ মহাবিশ্বের সৃষ্টি দিন রাতের আবর্তন এসবের মাঝে জ্ঞানীদের জন্য রয়েছে মহানিদর্শন পৃথিবীতে কিভাবে হলো প্রাণের উৎপত্তি মানব সৃষ্টি জিন এবং শায়তাল এদের সম্পর্কে কি বলে বিজ্ঞান এবং আলকর আ আধুনিক বিজ্ঞান ও পবিত্র কোরআন প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে দশটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশে বাংলায়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 বন্ধুগণ আমরা বলছিলাম মোহাম্মদুর রসুল্লাহ সালাম সাত করেছেন সে আমার দলভুক্ত নয় যে নিজে পেট পরে খেয়ে ঘুমিয়ে পড়লো অজারহু যায় এবং তার প্রতিবেশী ঘুধার্ত প্রতিবেশীর হক আদায় না করা কবি রাখু না আজ প্রতিবেশী কে আমরা চিনি না আধুনিক নগর জীবনে এমন হয়েছে আমরা কবি বলেছে ইটের উপরে ইট ইহার ভিতরে মানুষ কীট আজ আমরা যেন কিটের মতো হয়ে গিয়েছি বন্ধুগণ এর নাম সভ্যতা নয় এর নাম সভ্যতার নামে সভ্যতা হীনতা এর নাম ভদ্রতা নয় এর নাম ভদ্রতার লেবাসে অবদ্রতা। এর নাম নগর জীবন নয় এর নাম হলো চেয়েও নিকৃষ্ট জীবন আজ আমাদের মধ্যে তাই প্রতি আগুনা এমন কবিরাগুনায় লিপ্ত থেকে নামাজ যা কিছুই করিনা কেন প্রার্থিত সফলতা পাওয়া যাবে না বন্ধুগণ প্রতিবেশীর যে প্রসঙ্গগুলো বলেছেন একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে তার অধিকারটি আদায় করে দেবে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর অধিকার আদায় করে দেবে এবং প্রতিবেশী আত্মীয় হলে তার হক আরও বেশি অনাত্মীয় হলে আরও বেশি কারণ আত্মীয় এবং অনাত্মীয় প্রতিবেশীর হক প্রতিষ্ঠিত তারপর আত্মীয় হলে যেমন তার হক রয়েছে অনাত্মীয় হলেও তার হক রয়েছে তারপরে রাস্তায় চলতে গিয়ে আপনার সহযাত্রী হয় তার হক রয়েছে তার কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না এমন কোনো কথা বলা যাবে না শুধু তাই না সব দিক থেকে নিজের চাকরি নিজের জীবনের বাস্তবতায় ব্যবসা বাণিজ্যে সব ব্যাপারে জীবনের প্রত্যেকটি অধ্যায়ে যে আপনার কাছে থাকে যে আপনার পাশাপাশি থাকে যে আপনার ডানে আর বামে থাকে যে আপনার সামনে আর পিছনে থাকে যে আপনার উপরে আর নিচে থাকে সবাই আপনার প্রতিবেশী কেবলমাত্র যে বাড়িতে ঘুমান ঘুমানোর জায়গার যে আপনার টানে বামে সামনে পিছনে উপরে নিচে সবাই হল প্রতিবেশী তাদের প্রত্যেকেরই অধিকার রয়েছে আর এটা এই জন্যে যে নিজে সামাজিক জীব হিসেবে এই পৃথিবীর রব্বুল আলমিন কর্তৃক প্রেরিত খালিফা হিসেবে নিজের জন্মকে সার্থক করার জন্যে পৃথিবীর জীবনকে সমৃদ্ধ করার জন্যে পৃথিবীকে বসবাসের উপযুক্ত রাখার জন্যে আর পরকালে রব্বুল আলমিনের পুরস্কারে ধন্য হওয়ার জন্য রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লাম তাই কে কারবেশী হবে তা সতর্ক করেছেন সাবধান করেছেন রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লাম সাবধান করে বলেছেন তাই যে প্রতিবেশী নির্বাচন করতে গিয়ে সতর্ক হও তুমি ঘর বানাবা বাড়ি বানাবা যে কোনো জায়গায় জীবনের যেকোনো অধ্যায়ে নতুন ভাবে কোনো কিছু যাত্রা সূচনা করবা খুঁজ নিয়ে এনেও কে তোমার প্রতিবেশী কে তোমার ডানে বামে কে তোমার সামনে আর পিছনে এর তিনটি কারণ এক নম্বর প্রতিবেশীর ছুঁয়া পড়ে স্পর্শ পড়ে সংক্রমিত হয় প্রতিবেশী থেকে অনেক কিছু আজকে তো মেডিকেল সায়েন্স প্রমাণিত অনেক জীবাণু সংক্রমিত হয় তাই নির্বাচন করতে গিয়ে প্রথম সতর্কতার সাথে দেখতে আমার কারণ যাতে তার খারাপ অভ্যাস খারাপ আচরণ আমার মাঝে সংক্রমিত না হয় দেখবেন আমাদের সমাজে আসে হয়তো আপনি আপনার বাচ্চা কাচ্চা নিয়ে থাকছেন আপনার পাশের ফ্ল্যাটে পাশের বাড়িতে হয়তো আপনার বাড়িতে খুব ভালো কিন্তু পাশের বাড়িতে হয়তো বাচ্চারা গালাগালি করছে ঝগড়াটে দেখবেন একবার দুইবার তিনবার শোনার পরে আপনার বাচ্চাটাও ওই শুনে গালিটাও বলছে এটা প্রমাণিত তাই প্রতিবেশী নির্বাচন করতে গিয়ে অবশ্যই যাচাই করে নিতে হবে কে আমার প্রতিবেশী যাতে তার কোনো মন্দ আমার উপরে সংক্রমিত না হয় মন্দ যাতে আমাকেও পেয়ে না বসে অনেকে এমন রয়েছে তার পরিবারটা যাচাই করতে গিয়ে যে ইমান এবং আখলাক আর ইসলাম সবকিছু রব্বুল আলমিন আমাদেরকে সামাজিক বাস্তবতায় বাস্তবায়ন করতে বলেছেন ইসলামের প্রায় প্রত্যেকটি বিধান একান্ত ব্যক্তিগত নয় সামাজিক যেমন আপনি নামাজ কায়েম করতে চাইবেন জামাত কায়েম করতে গেলে ইমামার মুক্তাদি লাগবে তো প্রতিবেশী যদি মসজিদে না যায় তো মুক্তাদি হবে কেমনি আপনি সালাদ কায়েম করবেন জামাতের সাথে নামাজ আদায় করবেন ভালো প্রতিবেশী না হলে জামাত তো কায়েম করতে পারবেন না জুমার নামাজ পড়তে পারবেন না ঈদের নামাজ পড়তে পারবেন না তাই ইসলামের শরীয়তের বিধানাবলী যথার্থ প্রতিপালনের জন্যেও প্রয়োজন সুন্দর প্রতিবেশী বাচাই করা যা যাচাই করা এটা হল দ্বিতীয় কারণ এক নম্বর প্রতিবেশীর খারাপ আচরণ সংক্রমিত হয় আর দুই নম্বর ইসলামী জীবন ব্যবস্থাপনা ইসলামী জীবন নামাজ রোজা জাকাত এ বিষয়গুলো ঠিকমতো যদি কায়েম করতে হয় ভালো প্রতিবেশী লাগবে একা একা কিছুই হবে না একা নামাজি একা রোজাদার একা জাকাত কাকে দেবেন পরিবেশ লাগবে সঙ্গবদ্ধ প্রিয়তম হাবিব আমাদেরকে এই পৃথিবীতে সমাজবদ্ধই জীবন যাপন করতে পাঠিয়েছেন আর সৃষ্টির সূচনায় প্রথম যে কতারি রব্বুল আলী বলেছেন তবুল আলমিন পৃথিবীর জন্য আমাদেরকে খালিফা করেছেন খালিফা মানে একের পরে বংশানুক্রমিক গ্যাপ হবে না বংশ একজন আসবে আরেকজন যাবে একজন আসবে আরেক এই যে খেলাফতের সত্যিকারের দায়িত্ব বা খেলাফাত এটার জন্য ভালো প্রতিবেশি প্রয়োজন ভালো প্রতিবেশী না হলে জেনারেশন ধ্বংস হয়ে যাবে বংশ ধ্বংস হয়ে যাবে পাপিষ্টদের সৌহার্দ্য পাপিষ্টদের সংস্পর্শ জেনারেশনকে ধ্বংস করে তাই প্রতিবেশীর ভেঙ্গে ভেঙ্গে বলেছেন প্রতিবেশীর অধিকার সালাম দেয়া প্রতিবেশীর অধিকার তার সাথে মুসাফা করা প্রতিবেশীর অধিকার তার সাথে মহানাকা করা প্রতিবেশীর অধিকার তার খোঁজখবর নেয়া ভালো আর মন্দের সুস্থ আর সুস্থ তার অসুস্থ হলে দেখতে যাওয়া সেবা শুশ্রুষা করা টাকা পয়সার অভাব হলে সাহায্য করা ক্ষুধার্ত হলে খাবারের ব্যবস্থা করা ভালো প্রতিবেশী পাওয়াটাও সৌভাগ্য আর ভালোকে নিজের প্রতিবেশী তৈরি করে নেয়া নিজের জন্যে কল্যাণ এবং সমৃদ্ধি একজন ভালো একজন কল্যাণকর সমৃদ্ধ জীবনের অধিকারী মানুষ আমার প্রতিবেশী দেখবেন তাহলে আমার জীবনেও অনেক সফলতা অনেক ভালো অনেক কল্যাণ আসতেই থাকবে করার এক অত্যাশ্চর্যজনক দোয়া উঠিয়ে দিয়েছেন রব্বুল আলমিন ফেরাউনের স্ত্রী ফেরাউনের স্ত্রী আসিয়ার দোয়াটা উঠিয়ে দিয়েছেন হাসিন বলেছেন এমনকি রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লাম থেকে বর্ণিত রয়েছে কে শিক্ষা দিল ওই নারীকে এই অবিস্মরণীয় কথা অপূর্ব বক্তব্য যে সে আল্লাহকেই তার প্রতিবেশী হিসাবে চায় দোয়া করেছেন রব্বুল আলমিন কবুল করেছেন উঠিয়ে দিয়েছেন মাসালান আমানু বলছে ইমানদার তোমার দৃষ্টান্ত প্রতিবেশী যদি পেতে চাও আমি আল্লাহকেই প্রতিবেশী হিসাবে কবুল করো তাহলে আমি আল্লাহ প্রতিবেশী হয়ে তোমার সব হক দেবো আর আমি প্রতিবেশী হিসেবে রব্বুল আলমিনে গ্রহণ করলে প্রতিবেশী ঠিক মতো আসিয়ার ব্যাপারে তিনি বলেছেন আমার জন্য তোমার কাছে আশ্চর্য বলেছেন ফেরাউনের স্ত্রী আসিয়া বলেছে আল্লাহ আমার জন্যে আমার জন্যে বানাও একটি ঘর কোথায় জান্নাতে। ওনার জিনাও না ও আমলিহি আর আমাকে ফেরাও এবং তার সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করো উদ্ধার করো ওনার মিনাল মিন আল আর বিভ্রান্ত অত্যাচারী সম্প্রদায় থেকে আমাকে বাঁচাইয়া দাও বন্ধুগণ ফেরাউনের স্ত্রী ধোঁয়া করে নিকিরা বোলাই মেয়ে দিয়েছেন আসুন না আমরাও না হুয়া তালাকে আমাদের একান্ত প্রতিবেশী হিসাবে পাওয়ার চেষ্টা করি প্রতিবেশীর হক আদায় করি আর প্রতিবেশীর হক যেকোনো ভাবে আদায় না করা প্রতিবেশীকে কষ্ট দেয়া যেভাবেই হোক তা কবি আগুনা অবাসো ভা না হুয়া তালা আমাদের সকলকে এই বিষয়টি বুঝার তৌফিক দিনামিনোহিন্দি আসসালামাইকুমতুল্লা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 and on Facebook, YouTube, Instagram and Twitter twice a week for one and a half hours each. Make the most of your time in isolation, increase your Islamic knowledge and let Dr. Zakir Naik clear your doubts. This Quran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 Don't miss out on the action. Follow us on www.peacetv.tv Facebook slash Zakir Naik YouTube slash Dr Zakir Channel Instagram slash Zakir Naik Personal Twitter slash Dr Zakir Personal I SWT, that may He make me and Peace TV instrumental in fulfillment of the hadith that Islam will enter into. Peace TV Network, a solution for humanity. Allah Adesh. All of Allah, Allah, Allah, Allah, Allah. Do Allah, Allah, Allah, Allah, Allah. Nubhi Nid Desh. Sixamuz to nubhi dhar daabhi akta hai chilu. Do Allah, Allah, Allah, do Allah, do Allah. Quranir Farman. Do Allah, do Allah, do Allah. Do Allah, do Allah, do Allah. Do Allah, do Allah. Hasan Jameel. I am zikir korbo Allah. I am kisu jete hole chai bo Allah katze. It is Kalimar Daabi, Kalimar Daabi. তো কালিমা প্রচারের দায়িত্বকে পূর্ণ করেন মুমিন দেখুন কালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে বা সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়